সসালামুক রীনতাম সৈদুরসলীন হবিবিনা بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক আর বন্ধুগণ আমরা ধারাবাহিকভাবে পরস্পর আলোচনা করছিলাম কবিরা গুণাগুলোকে নিয়ে নিজেরা জানার জন্য কবিরা গুণা যাতে জেনে নিয়ে কবিরা গুণা থেকে বেঁচে থাকতে পারি কারণ আমাদের বর্তমান জীবনযাত্রা প্রাসঙ্গিক বাস্তবতা শিক্ষা এবং ধর্ম চেতনা সবকিছু মিলিয়ে অনেক কিছুই জানা আমাদের সম্ভব হয়ে ওঠে না যদিও ইসলাম আমাদের উপরে রব্বুল আলমিনের ইবাদত সংশ্লিষ্ট বিষয়গুলোকে জানা ফরজ করেছে বাধ্যতামূলক করেছে কিন্তু আমাদের শিক্ষা আমাদের পারিপার্শ্বিকতা আমাদের পরিবার আমাদের চেতনার চিন্তা সব মিলিয়ে আজ একটি বিশৃঙ্খল পরিস্থিতির মুখোমুখি আমরা আর তাই তো আমাদের কল্যাণের বিপরীতে অকল্যাণ সুখের বিপরীতে দুঃখ সফলতার বিপরীতে ব্যর্থতা রব্বুল আলমিন আমাদের সকলকে এমন পরিস্থিতি থেকে উদ্ধার করুন আর নিজেদেরকে জেগে ওঠার তৌফিক দিন সতর্ক হওয়ার তৌফিক দিন সাবধান হওয়ার তৌফিক দিন বন্ধুগণ আর পরস্পর পরস্পরকে সতর্ক সাবধান এবং জাগিয়ে তোলার চেষ্টা করতে হবে এটি ইমানের দায়িত্ব ইমানের দাবি রব্বুল আলামিন বাধ্যতামূলক করেছে আমাদের উপরে আর এই চেতনা থেকেই আমাদের এই উদ্যোগ অবাসফান আমাদের এই উদ্যোগকে কবুল করুন আমরা সবাই বলি আমিন बंधुक आज के एक कबीरा गुना नहीं आलोचना करते चाहिए कबीरा गुणा दुईटी अध्याय एक हलो धोका हलो प्रतारणा धोखाबाजी और एक हलो प्रतारणा जदिव मन है जो एक ही विषय एक क्च कंतु दुईटी शब्द तो मौलिक भाव तार परिचय रही है तई वस्तवत का क्या दुईटी बटे एक हलो प्रतारणा और एक हलो धोका ধুকা দেয়া আর প্রতারণা করা কবি আজ ধোঁকাবাজি আর প্রতারণা আমাদের মাঝে ইমানদারদের মাঝে মুসলমানদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ধুকা মানুষকে ধুকা দেয়া বললাম ভালো দিলাম মন্দ বললাম সত্য বলেছি আসলে মিথ্যা বললাম এমন ধুকা আর প্রতারণা এর ইতিহাস যদি আমরা ঘাঁটি কোরআন এবং সুননা থেকে তাহলে দেখতে পাই সর্বপ্রথম আমাদেরকে আমাদের বাবাজান আদম আলি হিসাল্লা সালাম এবং আমাদের মা হাউ আলিহিমা সাল্লা সালাম দুজনকে প্রতারণা করা হয়েছে এবং ধোঁকা দেয়ার মাধ্যমে শয়তান তাদেরকে পদস্কলিত করেছে জান্নাত শয়তানের কাজ প্রতারণা আর ধোঁকা কাছে যেতে নিষেধ করেছেন তারাও জানতেন কিন্তু শয়তান এক প্রতারক আর ধুকাবাজ এই শয়তান আজাজিল সেহাজ এই গাছের কাছে গেলে তোমরা হয়তো ফেরাস্তা হয়ে যাবা তাহলে ফেরেস্তা হয়ে গেলে দুনিয়ায় কষ্ট হাল চাষ করে খাবার দাবার এই সবকিছু আর কষ্ট করা লাগবে না বরং দুনিয়া যাওয়ার দরকার নেই আল্লাহ দিয়েছে প্রতারণা করেছে আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাহসালামের সাথে তারা সরল বিশ্বাসে ধুকায় নিপতিত হয়েছেন প্রতারণায় প্রতারিত হয়েছে। সরল বিশ্বাসে কথা বিশ্বাস করেছেন বাবা এবং মা আদম এবং হাওয়া তাদের দুইজনকে শয়তান প্রথম প্রতারণা করেছে আর তারা সরল বিশ্বাসে প্রতারিত হয়েছেন ধূকা খেয়েছেন যদিও আমাদের জন্য শিক্ষার কিন্তু আমরাও কি এমন প্রতারণা করব? ধোকা দেব অথবা প্রতারিত হব আর ধোঁকা খাব কোনটাই করা যাবে না সব কয়টাই কবিরাগোনা অপরাধা দেয়াকে হারাম করেছেন প্রতারণা করাকে হারাম করেছেন ঠিক একজন ইমানদার ধুকা খাবে এটা উচিত নয় একজন ইমানদার প্রতারিত হবে তাও উচিত নয় তার ইমানের বাস্তবতার তার জীবন বুদের বিপরীত মুসলমানিত্বের চেতনার বিপরীত কারণ মুসলমান মানেই হলো বিচক্ষণ মুসলমান মানেই যে কল্যাণ আর অকল্যাণ বুঝে যে লেখাপড়া করেছে যে জ্ঞানী অ্যাল অর্জন করে উইথ নলেজ নলেজ সহ নিজের ধর্মবিশ্বাসকে প্রতিষ্ঠিত করার ব্যক্তিত্বের নাম হলো মুসলিম একজন মুসলমান মানেই তাকে জ্ঞান অর্জন করতেই হয় আমরা হয়তো বলবো অনেক শিক্ষিত আমরা হতে পারি না কিন্তু যেন কাউচিত একজন মুসলমান তার মুসলমানিত্বের দাবির জন্যই সুরাত করতে হয় অন্তত ফালাক সুরাত করতে হয় আত্মাইয়াতো মুখস্থ করতে হয় বিতিরের নামাজের কুনুত মুখস্ত করতে হয়। হয়তো উচ্চশিক্ষিত নয় পিএইচডি ডিগ্রি নয় এম এ এম এড করে নাই কিন্তু একজন মুসলমান মানেই ন্যূনতম এতটুকু শিখতেই হয় আর যে ন্যূনতম এতটুকুন শিখে প্রতারিত হবে অবশ্যই উচিত নয় কারণ নামাজের জন্য বাধ্য নিজেকে শিখতে হয় তেলাওয়াতের শিখতে হয় এই জন্য শিক্ষা করাটা ফরজ এই শিক্ষিত ব্যক্তি যে সে তো প্রতারিত হয় অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট কিন্তু একই গড়তে দুইবার একজন ইমানদারের পা পড়বে না একই রকম দুইবার প্রতারিত হতে পারে না একজন ইমানদার বন্ধুগণ ধোঁকা আর প্রতারণার ইতিহাস আমাদের সামনে স্পষ্ট ধোঁকা দেয়া আর প্রতারণা করা আলী হিমা সাল্লাহসালামকে প্রতারিত করে ধোঁকা দিয়ে শয়তান পদস্কলিত করেছে তবে রব্বুল আলমিন অনুগ্রহ করে তাদের তৌবা কবুল করেছেন তিনি নিজেই তাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন কি ভাষায় আমাদের রব শয়তানের আর ধুকায় নিপতিত হয়ে আমরা নিজেরা নিজেদেরকে অবিচার করেছি জুলুম করেছি অন্যায় করে ফেলেছি ও ইনলাম তা ফিরল না যদি তুমি ক্ষমা না করে দাও ও তার হামনা আর যদি রহমত না করো অর্থাৎ রব্বুল আলমিনের ক্ষমা এবং রহমত দুইটি একসাথে পাওয়া যায় না ওই জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় আদম এবং হাওয়া আলি সালাম দোয়া করলেন রব্বুল আলমসির বললেন তার মানে শিখানো এই শব্দে তৌবা করে করা আর যে ধুকা দেয় যে প্রতারণা করে সে তো বড় জালেম কবি লাগু না বন্ধুগণ প্রতারণা শুধু তাই না মুনাফেকদের কাজ কিতাব রব্বুল আলমিন করেছেন যাতে কোন সন্দেহ নাই তবে এই কোরআন আল করিম মুতাক হুদা মুিন কারা কে মুতাকি রব্বুল আলমিন নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ এই বলে বলে রব্বুল আলমিন মুতাকি আর মুতাক পরিচয় তুলে ধরেছেন সুরাতুল বাকরার সূচনাতে তারপরে বলেছেন কাফেরদের কথা তারপরে মুনাফিকদের পরিচয় তুলে ধরেছেন আর মুনাফিকদের পরিচয় তুলে ধরতে গিয়ে তাদের চরিত্র ভেঙ্গে ভেঙ্গে রব্বুল আলমিন বলেছেন মুনাফিকদের একটি চরিত্র হলো এবং ধুকা দিতে চায় বলেছেন। রূড়ান্ত ব্যাপারে ওরা কে ছাড়া কাউকে ধুকা দিতে পারে না আলমিন বলেছেন এবং তার প্রতি যারা ইমান এনেছে তাদেরকে নিজেকে ছাড়া আর কাউকে তারা ধুকা দেয় না কিন্তু বুঝতে পারে না এবং আল্লাহ মারাদুন এদের হৃদয়ে জীবাণু আলমিন তাদের এই ব্যাদি আরো বাড়িয়ে দেন আলিম তাদের জন্য কঠিন পীড়াদায় শাস্তি উভয় জগতে কিন্তু এই যে ধুকা এটা একটি অসুস্থতা মনের হৃদয়ের বন্ধুগণ আমরা নিমিত্তে তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকো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 touch little wonders at their best Bishoy Sheshura proti budbar rat 6:30 e Bharote Peace TV Banglae Lubbi Muhammad sallallahu alaihi wasallam er moni mukta Abu Zar radhiyallahu anhu hote bondito Rasulullah sallallahu alaihi wasallam bolen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 দুই উপকার করে খোঁটা দানকারী এবং তিন যে কসম করে সম্পদ চালু করার চেষ্টা করে সেই মুসলিম প্রথম পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই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 সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ছুট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বন্ধুগণ আমরা আলোচনা করছিলাম আল্লাহ আনা প্রতারণা আর ধুকা মুনাফিকদের অভ্যাস বলে পরিচয় করিয়েছেন। বন্ধুগণ এই ধুকা আর প্রতারণা মুনাফিকদের এই চরিত্র আর অভ্যাস ইমানদারদের মধ্যে যখন আসে এটা কবিরা গুনা তো বা না করলে রব্যানমি ক্ষমা করে করেন দুর্ভাগ্যজনক সত্য প্রতারণা আর ধোঁকা দেয়া আজ আমাদের ইমানদারদের মধ্যে ছড়িয়ে পড়ছে জীবনের অনেক ক্ষেত্রে অন্তত প্রতারণার কথাটা যদি বলি প্রতারণা প্রতারণা মানে একটা জিনিস বলে তা না করা ইচ্ছা করে পরিকল্পিতভাবে যা বললাম তা করলাম না পরিকল্পিত উপায়ে যা বলবো তা কো কোনো করব না এটার নাম হলো প্রতারণা আর বললাম একটা করলাম আর একটা এটাকে বলি ধুকা স্বাভাবিকভাবে এর দূর আমরা বুঝতে পারি এইভাবে তো প্রতারণা আজ ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রয়েছে ব্যক্তিগত জীবন যদি দেখি অন্তত তাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর জীবন চালাতে গিয়ে আজ অনেক ক্ষেত্রেই স্বামী স্ত্রীর সাথে প্রতারণা করছে স্ত্রী তার স্বামীর সাথে প্রতারণা করছে অন্তত কিছু বিষয় তো খুবই স্পষ্ট স্বামী তার স্ত্রীর সাথে যদি প্রতারণা না করে। তাহলে তার হক ঠিক আদায় করবে সৌহার দা সম্প্রীতিতে হবে আর প্রতারণা করে বললে তো স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী তার স্বামীকে দেখতে পারে না পরস্পর বাদানো বাদ আর ঝগড়া প্রতারণার কারণে মূল কারণ প্রতারণা কথায় প্রতারণা আচরণে প্রতারণা অভ্যাসে প্রতারণা শুধু তাই না ধোঁকা দেয়া পরিবারে একান্ত পারিবারিক পর্যায়ে রয়েছে যেমন বাচ্চা পিচি বাচ্চা কাঁদতে কেঁদে উঠেছে বাচ্চা তাকে ঠান্ডা করার জন্য ধুকা দেয়া হচ্ছে বলা হচ্ছে বাঘ আসছে ভল্লুক আসছে ভূত আসছে অযাচিত অন্যায় কথা বলে ধুকা দিয়ে বাচ্চাকে ঠান্ডা করা হচ্ছে হয়তো বাচ্চা খাচ্ছে না ধোঁকা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ধুকা আর প্রতারণা ব্যক্তিগত জীবনে একান্ত পারিবারিক পরিমণ্ডলে রয়েছে এটাও কবিরা কোনোভাবেই কোনো মিথ্যা অথবা প্রতারণা অথবা ধোকার আশ্রয় নেওয়া যাবে না জীবনের কোন অবস্থাতেই না তবে ইসলাম কেবলমাত্র যুদ্ধের ক্ষেত্রে ধুকা আর প্রতারণাকে অনুমোদন করে কারণ যুদ্ধ মানেই প্রতারণা শত্রুকে যেভাবে পারা যায় দমন করা এটাই হলো যুদ্ধ যুদ্ধের জন্যে যুদ্ধের ময়দানে এটা অনুমোদিত এছাড়া অন্য কোথাও না একান্ত পারিবারিক পর্যায়ে না সামাজিক পর্যায়ে বিভিন্ন ভাবে একজন আরেকজনকে ধোঁকা দিচ্ছে হয়তো টাকা পয়সা লেনদেন করছে বলছে দেবে ঠিক মতো ইচ্ছা করেই বলেছে অমুক দিন পাবা কিন্তু ওর মনে রয়েছে দিতে পারবে না দেবে না কিন্তু বলে দিল প্রথম একটা কথা প্রতারণা করলো বলল আসবা এখানে এটি নির্দিষ্ট জায়গায় সাক্ষাৎ হবে কিন্তু আগের থেকেই তার সিদ্ধান্ত না আমি এখানে আসবো না ও আসুক ধুকা খেয়ে যায় শুধু তাই না আরো লজ্জার এবং বেদনার হল ঐতিহাসিকভাবে প্রমাণিত প্রায় সাতশো বছর পর্যন্ত মুসলমানেরা শাসন করেছিলেন ইউরোপের স্পেন গানাডা করডোবা কিন্তু এপ্রিলের এক তারিখে পয়লা এপ্রিল রাজা ফার্নান্ডেন আর রানী ইসাবেলার ষড়যন্ত্রে গ্রেন স্পেন করডোবা গ্রানাডার পতন হয়েছিল আর মুসলমানদেরকে রাজা আর রানী দুজন মিলে বলেছিল মসজিদে আশ্রয় নাও অথবা নৌকায় উঠো জাহাজে উঠো শত্রুর আশ্বাসে আশ্বস্ত হয়ে মসজিদের আশ্রয় নিয়েছিল তালা লাগায়া বাহির থেকে তালা লেগে তালাবদ্ধ করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল মুসলমানদেরকে কাউকে জাহাজ শুদ্ধ ডুবিয়ে মেরেছিল শত্রুর আশ্বাসে বিশ্বস্ত বা বিশ্বাসকারী মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার যে এই ইতিহাস এটাকে সারা পৃথিবীর ইসলামার মুসলমানদের দুশ্মনেরা পালন করে পরস্পর পরস্পরকে এফ্রিল ফুল পালন করে এফ্রিলে বুকা বানাতে চায় এটা মুসলমানের ছেলেমেয়েরাও প্রতিপালন করে চর্চা করে এটা কত না লজ্জার ধোকা দেয় হয়তো কারো বাড়িতে সুন্দর মিষ্টির প্যাকেট নিয়ে আসলো কিন্তু ভিতরে মিষ্টি নয় ভিতরে পাথর অথবা ভিতরে মাটি আখাদ্য কুখাদ্য ভিতরে দিয়ে উপরে সুন্দর লেবেল দিয়ে নিয়ে আসে এইভাবে বিভিন্নভাবে বুকা বানাতে চায় ফুল বানাতে চায় একজন আরেকজনকে এপ্রিল ফুল নামে মুসলমানের বাচ্চারাও আজ बाजीन इतिहास चर्चा धुका हराम करा दी कवल निर्धारित जुद्धे दिन मैदान छर बाहरबंदी स्वाभाविक कारू साथ क्या कर কোথাও প্রমাণ কেউ দেখাতে পারবে না অথচ আজ আমরা ধোকার চর্চা করি প্রতারণাকে যদি আমরা বিভিন্নভাবে তুলে ধরি তাহলে অন্তত গুরুত্বপূর্ণ বিষয় হলো আজ ব্যবসা ক্ষেত্রে ধোকাবাজি আর প্রতারণা ধোঁকা দেয়া হচ্ছে এইভাবে উজনে কম দিয়ে ধোঁকা দেয়া হচ্ছে কোয়ালিটি যা বলা হচ্ছে তা ঠিক কোয়ালিটি নাই এই বলে ধুকা দেয়া হচ্ছে হয়ে গিয়েছে। এমন জিনিসকে বিক্রি করে লাভবান হওয়ার চেষ্টা করে ধুকা দেয়া হচ্ছে প্রতারণা করা হচ্ছে ওজনের কম দেয়া খারাপ কোয়ালিটি দেয়া এই সব যেন আজ নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে পড়েছে আমাদের মত এটা ধুকা এবং প্রতারণা শুধু তাই না আজ বিভিন্নভাবে ভেজাল করা হচ্ছে ভেজাল আমাদের খাদ্যদ্রব্য ভেজাল করা হচ্ছে খাদ্যদ্রব্য এমন ভেজাল করাটা ধুকা এবং প্রতারণা একটা মানুষ হয়তো একটি ফল আমের সিজনে আম কিনবি কিন্তু দেখা গেল আমকে এমন কেমিক্যালস দেয়া হয়েছে যে কেমিক্যালস ক্যান্সারের জীবাণু বহন করে কিন্তু দেখতে খুব সুন্দর ফুটফুটে আকর্ষণীয় ব্যক্তি নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে কিনে নিয়ে গেল ভালো মনে করে কিন্তু খেলো ক্যান্সার শুদ্ধই নিজের মধ্যে ঢুকালো এই যে এটি কি ধুকা বা প্রতারণা নয় এমন ধুকার প্রতারণা কি আমাদের মাঝে হচ্ছে না ঠিক প্রত্যেকটি ফল এমন এইভাবে এমনভাবে হচ্ছে ফল আম জাম ঠিক এমনি কলা আরো যত যত ফ্রুটস মানুষ খায় আপেল এবং অনেক ফ্রুটস মধ্যে কেমিক্যাল দেয়া হচ্ছে যে কেমিক্যাল দিয়ে এটাকে পচন থেকে রক্ষা করে অনেকদিন টিকে থাকার জন্য ব্যবস্থা করা হচ্ছে ব্যবসায়ীর লাভ দেখতেছে অথচ অথচ জনস্বাস্থ্য মানুষের স্বাস্থ্যের ব্যাপারে উপেক্ষা করা হোক ভূক্ষেপ করা হল মানুষকে বলা হচ্ছে খুব ভালো দেখানো হচ্ছে খুব ভালো খুব খুব সুন্দর অথচ যখন খাচ্ছে প্রতারিত হচ্ছে এমন ধুকার প্রতারণা আজ আমাদের মাঝে সর্বত্র শুধু তাই না যদি মাছ গুছত ফরমালিন মেশানো হচ্ছে ফরমালিন দিয়ে মাছ গুছতের মধ্যে তার পচন ক্রিয়া বন্ধ করা হচ্ছে অথচ ব্যবসায়ী একতরফা লাভ পাচ্ছে দেখাচ্ছে তার জিনিসটা তাজা কিন্তু ক্রেতা প্রতারিত হচ্ছে ক্যান্সারের ঝাম কিনে খাচ্ছে এইভাবে প্রতারণা আজ আমাদের ব্যবসা প্রতিটি অধ্যায় উজনে কম দেয়া জিনিস পচন আর সমাজে ব্যবসা বাণিজ্যের বিষয়টি আজ ভালো আর ভালো মানুষদের বিচরণস্থল বলা মুশকিল হয়ে গেছে আল্লাহ হেদায়ত ন করুন আমিন অত সিস্টেমের ইতিহাস আমাদের সামনে তুলে ধরে এই পৃথিবীতে তখন এই ভালো সময় ছিল যখন ব্যবসায়ীরা সবচেয়ে ভালো মানুষ ছিলেন বন্ধুগণ প্রতারণা আর ধুকা সমাজ সামাজিকতা রাজনীতি আর রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাপনায় বিভিন্নভাবে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে প্রতারিত করা হচ্ছে ধুকা দেওয়া হচ্ছে সত্যকে মিথ্যা বলা হচ্ছে মিথ্যাকে সত্য বলা হচ্ছে আর মিথ্যার পক্ষে সত্যের বিরুদ্ধে নিজের পক্ষে অকল্যাণের বিপরীতে জনমত অকল্যাণের ভিত্তিতে জনমত তৈরি করার চেষ্টা করা হচ্ছে মানুষের জোয়ার তৈরি করে নিজে ক্ষমতায় যাওয়া হচ্ছে অপর অপরদিকে যে শপথ নিয়ে ক্ষমতায় যাওয়া যে অঙ্গীকার করে ক্ষমতায় যাওয়া আজ এই অঙ্গীকার আর ওয়াদা রক্ষা করা হচ্ছে না স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে পৃথিবীর প্রায় সকল দেশ এবং জাতিতে মানুষের অধিকার বেঁচে থাকার অধিকার রাষ্ট্র এবং সরকার ব্যবস্থাপনার স্বচ্ছতা আর জবাবদিহিতা প্রশ্নবিত্ত সুতরাং আমরা প্রত্যেকে নিজেরা ধুকা থেকে বেঁচে থাকব। অন্যকে ধুকা দেব না প্রতারণা করব না এটা নিজেদের পরিবার থেকে চর্চা করতে থাকব। অল্লা সব হওয়া তার আমাদের প্রত্যেককে তৌফিক দিন প্রতারণা এবং ধোকামুক্ত জীবন গড়তে রবুল আলমিন আমাদের সকলকে কবুল করুন বন্ধুগনী আসসালাম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 যাছন্দ করে মানবতার উপরে অত্যাচার কি আছে দেখুন ইসলামে আদেশ প্রতি আটটায় বাংলাদেশে ও রাত আটটায় ভারতে পিস টিভি বাংলায় ডায়ালগন ডিসকাশন